মাইমুনা রাজ আহ্না হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম যখন সালাদ আদায় করতেন তখন হায়জ অবস্থায় থাকা সত্ত্বেও আমি তার বরাবর বসে থাকতাম কখনও কখনো তিনি সাজদা করার সময় তার কাপড় আমার গায়ে লাগত আর তিনি ছোট চাটায়ের উপর সালাত আদায় করতেন